বারো জন নর্তকী রাজকুমারী বহুকাল আগে ছিল এক রাজা যার ছিল বারোটি পুত্রীর সন্তান এরাই হলো ১২ জন রাজকুমারী প্রত্যেকে একে অপরের চেয়ে আরও বেশি সুন্দরী এবার প্রত্যেকেই হয়ে উঠেছিল প্রাপ্তবয়স্ক এবং তাদের বিয়ের ব্যাপারে রাজার মাথায় একটা ফোন দিছিল কিন্তু শীঘ্রই সে জানতে পারে যে বারোটি রাজকুমারী সারা রাত শুধু নাচ করে রাজপ্রাসাদের কেউ জানত না যে ওরা কোথায় যায়। যায়। পড়ে ঘরের দরজা তালা দিয়ে রাখেন যাতে ওরা বাইরে না যেতে পারে কিন্তু তার সব প্রচেষ্টাই জলে যায় এবং তিনি দেখেন রাজকুমারীদের জুতো ফাটা তিনি চিন্তায় পড়ে যান এবং এক ঘোষণা করেন যে ব্যক্তি রাজকুমারীদের মধ্যে করতে না পারে তাহলে তার প্রাণ নিয়ে নেওয়া হবে খবর হাওয়ার মতো ছড়িয়ে যায় আর অবিলম্বে একজন রাজকুমার সামনে এগিয়ে আসে রাজকুমারীদের রহস্য ফাঁস করার উদ্দেশ্য নিয়ে আমি আপনার প্রতিবেশী রাজ্যের রাজকুমারীদের জন্য ঘরটি ছিল রাজকুমারীদের ঘরের ঠিক উল্টো দিকে তার বিছানাটা এমন জায়গায় রাখা ছিল যাতে সে রাজকুমারীদের ঘরে নজর রাখতে পারে এটা দেখতে যে তারা নাচ করতে কোথায় যায় রাজকুমারীদের ঘরের দরজা খোলাই ছিল রাজকুমারী তারকুমারীদের ফন্দিটা আসলে কি সে খাটের ওপর বসে যায় কিন্তু তার মাথা ভারী হয়ে আসে এবং সে ঘুমিয়ে পড়ে সে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রাজকুমারীরা নিচে ফেরত চলে এসেছে আর এই একই জিনিস চলতে থাকে পরের দুই রাত ধরে চতুর্থ নম্বর দিনে যখন রাজকুমার কোনো উত্তর দিতে পারে না তাকে রাজার লোকেরা নিয়ে গিয়ে শাস্তি স্বরূপ ফাঁসি দিয়ে দেয় কোন রকম সহানুভূতি না দেখিয়ে তারপর বহু মানুষ সামনে এগিয়ে আসে ওই একই কাজের ভার নিতে কিন্তু প্রত্যেকেই ওই রহস্যের উদ্ঘাটন করতে অসফল হয় এবং প্রত্যেককেই রাজা ফাঁসি দেয় তাদেরকে মেরে ফেলতে রাজার একটুও ভালো লাগছিল না এবং সে খুবই হতাশ হয়ে গিয়েছিল রাজকুমারীদের এই নাচের রহস্য না জানতে পেরে এই রাজ্যে ছিল এক সৈনিক এবং তাকে আহত হওয়ার দরুন সেনার কাজ ছাড়তে হয়েছিল এবার যেহেতু তার জীবনে আর কোনো উদ্দেশ্য ছিল না সে সিদ্ধান্ত নেয় রাজার শহরে যাবে রাজধানীতে যাওয়ার পথে সে এক বৃদ্ধ মহিলাকে সাহায্য করে মহিলা তাকে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞাসা করেন কোথায় সম্পর্ক? তুমি কি রাজার ঘোষণা এখনো শোননি ও হ্যাঁ আমি শুনেছি কিন্তু আমার মনে হয় যদি আমি এই উদ্দেশ্যে যাই তাহলে আমার জীবনটাই যাবে ঠিক বাকিদের মতনই যারা এই কাজের ভার নিয়েছিল সাহায্য করবে বারো জন রাজকুমারীর পিছু করতে সৈনিকটি বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে রাজার প্রাসাদের দিকে রওনা দেয় রাজা তাকেও স্বাগত জানায় সৈনিকটির সঙ্গে একই রকম আচরণ করা হয় যা বাকিদের সঙ্গে করা হয়েছিল পরে রাত্রিবেলা তাকে সেই ঘরে নিয়ে যাওয়া হয় যা রাজকুমারীর ঘরের ঠিক উল্টো দিকেই ছিল কিছুক্ষণ পর সবচেয়ে বড় রাজকুমারী সৈনিকের ঘরে প্রবেশ করে হ্যালো রাজকুমারী হ্যালো আমি আপনার জন্য ওয়াইন এনেছি দয়া করে এটা খেয়ে নিন সবর তরফ থেকে এটা আমি এনেছি শৈনিকটি এ ব্যাপারে সব কিছু জানত সে পুরোটা ওয়াইন মুখে ঢেলে না কিন্তু গেলে না যেহেতু সে জিভের নিচে একটা স্পাঞ্জ রেখে নিয়েছিল রাজকুমারী ঘর থেকে চলে যেতেই সে মুখ থেকে স্পাঞ্জটা বার করে এবং ঘুমিয়ে পড়ার ভান করে রাজকুমারীরা তাকে ঘুমোতে দেখে আনন্দিত হয়ে ওঠেন প্রত্যেকে সুন্দর সাজগোজ করে নেয় বাইরে বেরোনোর জন্য সবাই যখন একেবারে তৈরি হয়ে যায় সবচেয়ে বড় রাজকুমারী তারা টোকা মারে যা তৎক্ষণাৎ মাটির নিচে চলে যায় বারো বেরিয়ে যায়। সৈনিকটা এই সব দেখছিল সে ওই আলখাল্লাটা পড়ে নেয় এবং ওদের পিছু নেয় সে নিচে যায় সবচেয়ে ছোট রাজকুমারীর সঙ্গে শ্রীনিদি অর্ধেক নামার পর সবচেয়ে ছোট রাজকুমারী ভয় পেয়ে যায় মনে সৈনিকটি হাসে এবং রাজকুমারীদের সঙ্গে সঙ্গে এগিয়ে যায় রাজকুমারীরা একটা সুন্দর বাগানে যায় যেখানে গাছের সব ডালপালাগুলো ছিল রুপোর সে সত্যি কিনা দেখতে একটা পাতা ছিঁড়ে নেয় এবং ছিল কারণ আমরা আরেকটা পুরুষের হাত থেকে বাঁচলাম তারা এগিয়ে চলে আরেকটা বাগানের দিকে যেখানে সব গাছের পাতাগুলো ছিল সোনার সৈনিকটি এবারও একটা পাতা ছিঁড়ে আর আরেকবার মাছি আওয়াজ হয় বড় রাজকুমারী ছোট রাজকুমারীকে বলে ওই সব দিতে। তারা দুধপালা ছিল এবং সে ভয় পেয়ে যায় সৈনিকটি দেখে বারো জন রাজকুমার বারোটি নৌকো নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে প্রতিটা রাজকুমারী বারো জন রাজকুমারের আলাদা আলাদা নৌকোতে বসে যায় সৈনিকটি ছোট রাজকুমারী নৌকোতে বসে ওদের পিছু নেয় ओ राजकुमारी बुजते आज नौको एक, एक दार बारो जन राजकुमारी राजप्रसादे ढोके सले प्रवेश मात्र गान बजना चालू बारो जन राजकुमारी तर राजकुमार आनंदे नाचते शुरू कर তারা রাত তিন আছে যতক্ষণ না তাদের জুতো ফুটো হয়ে যায় তারপর তারা কথা বললে তখন সৈনিকটি তাদের আগে দৌড়ে গিয়ে ঘরে শুয়ে পড়ে এবং ঘুমনোর ভান করে আর রাজকুমারীরা ধীরে ধীরে তাদের ঘরে আসে আমরা সুরক্ষিত চল জামা কাপড় পাল্টে গিয়ে শুয়ে পড়ি এটাই ঘটতে থাকে প্রতিরাতে। রাতে সৈনিকটি ওদের পিছু নেয় প্রমাণ সংগ্রহ করে আর ওদের ফেরার আগেই ও বিছানায় এসে শুয়ে পড়ে শেষ দিনে যখন রাজা সৈনিকটিকে ডেকে পাঠায় সে বলে হে মহারাজ আপনার বারোজন রাজকুমারী তাদের ঘরের নিচে একটা স্লঙ্গ দিয়ে বাইরে যায় রাজপ্রাসাদের নিচে একটা দুর্গ আছে এবং সে পুরো গল্পটা তাকে বলে দেয় রাজা রাজকুমারীদের দিকে তাকায় যারা বড় এক পর্দার আড়ালে দাঁড়িয়েছিল এবং তাদের জিজ্ঞেস করে এটা কি সত্যি মহারাজ আমি সঙ্গে প্রমাণও এনেছি সে রাজাকে রূপো সোনা আর হীরের পাতা দেখায় যা সে ছিড়ে এনেছিল রাজকুমারীরা এবার মেনে নেয় এবং মহারাজকে সবকিছু সত্যি সত্যি বলে দেয় মহারাজ সত্যিটা জানতে পেরে খুব খুশি হন তিনি সৈনিককে সাবাসী দিয়ে বলেন তুমি আমার কোন মেয়েকে বিয়ে করতে চাও বলো আমার বয়স আর অল্প নেই তাই আমি আপনার বড় মেয়েকেই বিয়ে করতে চাই রাজা প্রজাদের আদেশ দেন বিয়ের জন্য সব জরুরি জিনিসের প্রস্তুতি নিতে আর ওই দিনই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয় আমার অবর্তমানে আমার জামাই হবে রাজ্যের রাজা ওরা সবাই সুখে স্বচ্ছন্দের দিন কাটাতে থাকে